بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا ضَرَبْتُم فِي سَبِيلِ اللَّهِ فَتَبَيَّنُوا فَتَبَيَّنُوا وَلَا تَقُولُوا لِمَنْ أَلْقَى إِلَيْكُمُ السَّلَامَ لَسْتَ مُؤْمِنَا شُرْبِي وَرَسْرَوْدَ بُرِبِشِتْ وَحَدْ জালালাইন থেকে আয়াত চোরানব্বই থেকে আটানব্বই পর্যন্ত निश्चित होमिन तो तमी कर मुसलमान তার জাহিরি হালাত দেখেই সে মুসলমান এটা মেন নিতে হবে জাহিরি হালাদ যদি না তার থেকে স্পষ্ট কোন কুফরি প্রকাশ না পায় জাহেরিভাবে সে মুসলমান কালিমা করতেছে তারপর ইসলামের যে সকল হুকুমগুলো পালন করার সেগুলো করতেছে তো জাহিরিভাবে একটা মানুষ মুসলমান এটা শুরুটা হবে কালিমা দিয়ে লোক কালিমা করতেছে তাকেই তুই মুসলমান ধরবে তাকে হত্যা করবে না जो दिना के, एक जमी सुल निकट दिए जा সে কিছু বকি ছিলাম সেলেন মা সে তো আমাদেরকে সালাম দিয়েছে তার জান এবং মাল বাঁচাবার জন্য মানে নিজে মুসলমান বাস্তবে সে মুসলমান এ কারণে আমাদেরকে সালাম দিছে এটা না নিজের যান এবং মাল বাঁচাবার জন্য সালাম দিচ্ছে যখন তোমরা জিহাদের জন্য আল্লাহ রাস্তায় সফর করো সামনে আসতেছে সেখানে মারানো একই তোমরা নিশ্চিত হয়ে নিও যাচাই বাচাই করে নিও বা নিশ্চিত হয়ে নিও যে যাকে তুমি হত্যা করছো সে আসলেই কাবেলে কতল কিনা ولا تقولوا لمن ألقى إليكم السلاما بسلامه جه তোমাদের সামনে সালাম পেশ করছে অথবা আত্মসমর্পণ করছে তার ব্যাপারে তোমরা বলো না লাসা মুমিনা এটা বলো না لمن ألقى إليكم السلاما بألف ودونها মানে সালামা হলে আই আতাহিয়া সালামা হলে আল ইনকিয়াব بقول كلمه الشهادة. তুমি মুসলমান না তুমি তো এটা বলেছো তোমার যান এবং মাল বাঁচাবার জন্য পাতা তুলুহ এরপর তোমরা তাকে হত্যা করে দিলে আল্লা কাছে প্রচুর সম্পদ প্রচুর যে সম্পদ তোমাদেরকে অমুখাপেক্ষি করে দেবে মালের জন্য তাকে হত্যা করা এটা করো না বরং শহীদ দিকে তোমরা মেহনত করতে থাকলে কত জায়গা থেকে আল্লাহ দিতে মাগান তোমাদেরকে দাদা এবার বলতেছে যে এই যে তোমরা এটা করবে না যে পূর্বের একটা ঘটনা সাবিদের কে বলে পূর্বের একটা অবস্থা বলে এমনই তো ছিল তোমরা ইতিপূর্বে তোমরাও তো এমনই ছিল ইতিপূর্বে তোর তোমাদের রক্ত তোমাদের মাল এগুলোকে নিরাপদ ধরা হতো শুধু তোমাদের কালিমায় শাহাদা বলার দ্বারাই তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং ইমানের উপরে তিনি দৃঢ়তা দান করেছেন এখানে ওই আর একটা কেরাতু তোমরা যাচাই করে নাও বা নিশ্চিত হয়ে নাও মোমেনকে হত্যা করার ব্যাপারটাতে মোমেনকে হত্যা করার পূর্বে তোমরা যাচাই করে নাও বিদ্যা ইসলাম কামা ফিল ইসলাম যে ইসলামে নতুন এসেছে তার সঙ্গে তোমরা ওই আচরণ করো যে আচরণ করা হতো তোমাদের সাথে ইতিপূর্বে ওফ আলু ফিল ইসলাম কামা ফলা বিকুম থেকে চলে আসতেছে কেতালের প্রতি তার দ্বীপ ফজিলত ইত্যাদি চলে ছিল। এরপরে মাঝখানে আল্লাহ তালা কোনো মোমেন্টকে যেন কেউ অন্যায়ভাবে হত্যা না করে এটার জন্য সব কিছু ওয়াইদ শুনাইছেন এরপরে আজকের পড়া যেখান থেকে শুরু হল সেখানে এটা বলা হলো যে একজন মুসলমানকে তার জাহেরি হালাত দেখে মুসলমান বলে ফেসলা দেয়া হবে যদি না তার থেকে স্পষ্ট কোনো পুফুরি কৌল ফেরেল বা আমল এই তিনটার কোনো একটা দিয়ে প্রকাশ না পায় এবার জেহাদের ফজিলত এবং জেহাদ যে করবে তার ফজিলাম আহকান এগুলো বলতেছে মধ্যে যারা জেহাদ থেকে বসে থাকে দূরে থাকে আনীল জেহাদ গাইরবলির দরার যারা এই মা নয় মা নয় যাদের কোনো ওজোর নেই যাদের কোনো ওজোর নেই বোমেনদের মধ্যে এমন যারা জেহাদ করা থেকে বসে থাকে তারা সমান নয় তারা এবং অল মুজাহিদ নফি সব ইহিআম আলিমফসিম আর যারা আল্লাহর পথে নিজের মাল এবং জাম দ্বারা জেহাদ করে তারা সমান নয় গাই দরর। এটা আর যদি নসব হয় তাহলে সেটা কে্তেসা হবে তাহলে ওই যে গায়ের সেটা ইল্লার পরে যেটা হয় সেটার রব করে সেই হিসেবে গায়ের তো এই যে গাইরুঅলিদ তাদের মধ্যে কোন ওজোর নেই ওজোরটা কেমন মিন জামামাতিন যেমন তাদের কোনো অঙ্গ নাই অঙ্গহীনতা অঙ্গ নাই তাদের আদাম বা আজিল আতি কোন অঙ্গই নাই অথবা অঙ্গ আছে কিন্তু শক্তি নেই জামা আমা অঙ্গই নাই কারো নাই অথবা কারো হাত আছে কিন্তু হাত সেটা কোনো কাজ করতে পারে না এমনি ঝুলতে থাকে জামা আমা আও জামা মাতিন কোন অঙ্গই নাই অথবা অন্ধ অথবা এই ধরনের কোন কিছু তো যে সকল মোমেনদের এই ধরনের কোনো ওজোর নাই কিন্তু তারপরও তারা জেহাদ থেকে দূরে থাকে বসে থাকে অন্যান্য কাজ করে তারা এবং মুজাহিদুল হাফিজ্লাহ আলহিম আলফুসাহিম এবং যারা আল্লাহর পথে জেহাদ করে নিজের মাল এবং জান দারা তারা সমান না যারা জেহাদ করা থেকে বসে থাকে তাদের উপর এক স্তরের মর্যাদা দিয়েছেন এই যে এই আয়াতটাকে কেউ বলেন এটা আগের আয়াতেরই তা ব্যাখ্যা যেন আগে লা লাগছে তো তারা সমান না এই সমান নাটারই ব্যাখ্যা যে যারা মুজাহিদ তারা আর যারা কেদ তারা সমান না এটারই হলো তাপসির যে আদমে এস্তেওয়ার তাপসির যে আল্লাহ তালা মুজাহিদদেরকে কা আদদের উপরে একটা দরজায় ফজলত দিছে মোসান ইব্রাহিম বলল যেভাবে ব্যাখ্যাটা দিচ্ছেন তাতে এটা আগেরটা তাপসির না হয় ভিন্ন একটা মানা বোঝাচ্ছেন দেখো মুসান থেকে আমলটাতে তারা শরিক হয়নি বাকি অন্য যেকোনো কাজে হয়তো ব্যস্ত আছে এখানে আসলে এই যে তাফরিকটা করা হয়েছে যে একজনে এই শরিক হয়েছে আরেকজনে জেহাদের থেকে বিরত রয়েছে জেহাদের থেকে বিরতি সে তিনি হয়তো অন্যান্য অনেক কাজে ব্যস্ত আছেন তার মধ্যে আরেকজনের মধ্যে জেহাদ এই অস্ত্রটা পাওয়া গেছে আমরা কিতাব গুলোতে পড়ি যে কোনো একটা এই মৌসুম বিশিফা বা কোন একটা সিভে ফেহেলের উপরে যদি কোন টরগুম লাগানো হয় তাহলে ওই সিভে ফেহেলটা ওই মানের মাঝধানিটাই হয় তার হুকুমের জন্য মূল ইলসে কারণে মুজাহিদের এরপরে এটা যে ব্যাখ্যা দেওয়া হলো ফতুলিদিন আগের এতে বলা হয়েছে যারা ওজন ছাড়া জেহাদার থেকে বিরত হয়েছে হয়তো তারা দিনের অন্যান্য অনেক কাজে ব্যস্ত হয়নি এর দেখো বাড়িয়ে আল্লাহ মুজাহিদদের কে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাহদের এই কায়দার কোন কায়ণ যারা কোনো না এটা নতুন অর্থটা কি যে কেউ যদি ছাড়া জেহাদ থেকে বিরত থাকে তাহলে তার উপরে মুজাহিদদের মর্যাদা সেটা কি হবে সেটা সামনে আসতেছে আর এখানে ফাতলা বলে যেটা বলা হলো সেটা হলো যে কোন একজন লোক সেহাদে যাচ্ছে না ওজন আরেকটা লোক ওজোরের কারণে যেহাদে যেতে পারতেছে না তার মাঝে পার্থক্য শুধু এতটুকু যে সে সৎ শরীরে যেহাদে অংশগ্রহণ করতে পারেনি নতুবা যে অংশগ্রহণ করতে পারতেছে না তারও নিয়ত আছে যেহাদে শরীর খাওয়ার ছিল যেহেতু নিয়ত আছে যেহেতু এইটা দেখো তো মুজাহিদ এবং দুজনের মধ্যে মুজাহিদের খেলার একটা ধারা বেড়ে বেশি দেবেন ফিহল আর বাকি সব দিক দিয়ে সমান দেখ একটা দরজা মুজাহিদে বেশি পাবে এটা কখন যদি নিহতের দিক দিয়ে সমান হয় নিহতের দিক দিয়ে যদি একজন মুজাহিদা আর একজন এই মাহাজুর দনোজন সমান হয় তাহলেও মুজাহিদ একটা দরজাভাবে যেহেতু আল্লাহ তাকে ছাড় দিছে যেহেতু গুনাফ করে নাই এই জন্য ব্যাপারে আল্লাহ জান্নাতের ওয়াদা করতেছে সঙ্গে আল্লাহ কল্লানের ওয়াদা করেছে। যারা কোন ছাড়া জেহাদ অংশগ্রহণ করেন বিরাট পুরস্কার দিয়ে আল্লাহ মুজাহিদদের কে কাহদদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিরাট পুরস্কার দিয়ে কেন কারণ যে কায়দ কোন ওজোর ছাড়া কায়দ সে তো আর পাবে মনসুবানে পেটাকে এই তোর কি বলছেন এইভাবে যে দনুটা ফের মাহজুফের মোতলাফ তাহলে এবার একটা হবে আর রাহিমাতনার পরে লাহম আসে রাহিমার পরে কিছুই আসে منصوبان মনসুবানিমা المقدر একশোটা মুজাহিদদেরকে আল্লাহ রাখছেন যে স্তর গুলো রাখছেন আল্লাহ শুধু মুজাহিদের জন্য এরা হয়তো শুরুটা হলেই ভাবে কালেবান নাসাইতে আসে এটা রিয়া রেওয়ারটা আসে হজরত আবু সাঈদ ফুদ্ি রদী আল্লাহ আনহু তিনি রেওয়ায়ত করলেন রসুল সালি সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নেবে ইসলামকে দিন হিসাবে নবীকে রসুল হিসাবে মেনে নেবে সে অবশ্যই জান্নাতে যান তো হজরত আবু সাইদ ফুদ্রী রদী আল্লাহ আনহু রেবায়াতটা শুনে একটু অবাক হয়েছে আজিব আল্লাহ আবু সাঈদ আদহা হুজুর আবার শুনায় না তো এইভাবে না তিনবার জন্য হুজুরি শুনাইছেন বান্দার মর্তবা বুলন্দ করবেন পরে হাজ আিজ্ঞেস করলেন সেটা কি তখন হজুরসল্লাহাদ আবু হল্লা রে আসছে যে যদি কোনো মুসলমান সে আল্লাহর পরিমাণ রাখে আখরাতের পরিমাণ রাখে নামাজ পড়ে রমজান শরীফের রোজা রাখে জাকাত দেয় যাহেরিয়া করে তাহলে আল্লাহ তাহলে অবশ্যই তাকে জান্নার দেবেন তো সাথে সাথে আবু হরিয়ারা বললেন ইয়া আমি কি এই কথাটা অন্যদেরকে শুনিয়ে দেবো না আফাল্লাহ নুবাসীর বিহিনাস তো রসুল সাল যে না মানুষকে আমল করতে দাও দাও হম ইয়ামাল মুজাহিদদের জন্য সৃষ্টি করছেন এক এক দরজার মাঝে তফাতটা হলো আসমানের দূরত্বের সমান এরপর হুজুরে বলছে জান্নাতের যদি দোয়া তোমরা আল্লার কাছে করো ফেরদা দোয়া খাটো জায়গা এই রায় শুরুর দিক দিয়ে আছে যে যদি সেই জাহেরি আমল করে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে সে হিজরত করুক অথবা নিজের জন্মভূমিতে মৃত্যুবরণ করুক দূর অবস্থাতেই সে জান্নাতে যাবে জাহেরি আমল যদি সে করে কিন্তু মর্তবা পাওয়ার জন্য অবশ্যই তাকে যে হাতে এখানে এটা বলব এখানে দেখো মুসালিফ রেহমুল্লে যেভাবে ফাদলা দুইটা ফাদলার ব্যাখ্যা দিলে তাদের দুইটা ফাঁদলার দুইটা মানা হয়ে গেছে প্রথম ফাঁদলার ব্যাপারে বলছেন যে আল্লাহ তালা মুজাহিদেরকে একটা দারাজা দেবে সেটা হলো কায়েদ যারা তারা যদি নিয়তের দিক দিয়ে মুজাহিদের সঙ্গে সমান কিন্তু দরনের কারণে যেতে পারেনি। আর দ্বিতীয় যেখানে বলছেন আজরা আজিমা দ্বারা জাহি মেন ফিরাত রাহমান সেখানে হলো যারা কায়েদ তারা হলো কোনো ওজন ছাড়া কায়েদ আল্লাহ বলেন যে মুজাহিদ এবং কায়দ সমানা মুজাহিদদেরকে আল্লাহ কায়দদের উপরে একটা দরজা দিচ্ছেন বাড়ি এরপরে আরেকটু বাড়িয়ে বলছেন যে না অনেক দরজা আজের আজিম তারা জাদম আর ওই যে বললেন কুল্লা মাহতুল হাসনা এটা তারা বোঝানো হচ্ছে যারা কায়েদ তারাও জান্নাতে যাবে তবে যারা মুজাহিদ তারা জান্নাতের মধ্যে গিয়ে এক প্রথমে বলছেন বলছেন অনেক যারা তারাও জান্নাতে যাবে এই আয়াতটা হলো যদি যারা কায়েদ তারা কোদ করে কোনো গুণাহে লিপ্ত হয়নি এই ধরনের কায় যারা কায়ে তারাও জান্নাতে যাবে এটা হলো ওই সুরতে যদি তাদের বড়দের কারণে তারা কোনো গুনাহে মুক্তলা হয়নি গুন মানে তাদের উপরে যদি জেহাদে যাওয়া সেটা ফরজ না হয়ে থাকে এই আয়াতটা হলো ওই সুরতে মানে মুজাহিদের ফজিলত এবং কায়দার ও পাশাপাশি যে জান্নাতের ওয়াদা এটা হলো ওই সুরতে যে সুরতে জেহাদা থাকে তার মানে যারা জেহাদে যায় নাই তারা জেহাদে না গিয়ে গোপ্তা কেবে কাবিরা আর যারা এলাকায় থাকবে তারা দিনের অন্যান্য শাখাতে কাজ করতে থাকবে তাহলে ফর্জে কেফায়ের সুরতে যেহেতু সমান সমান দিনের সবগুলো শাখাতে কাজ করতে হবে তাহলে ওই সুরতে হলো মুজাহিদের ফজিলত যে দিনের যতগুলো শাখা আছে সবগুলো শাখাতে কিছু কিছু মানুষ থাকতে হবে যখন সমান তখনও যারা শাখাতে যারা কাজ করবে তাদের চেয়ে যান এবং খাতার মুখে ফেলে তারপরে দিনের কাজটা করতে হয় আর যারা অন্যান্য শাখাতে কাজ করে তারা তুলনামূলক নিরাপত্তার সাথে কাজটা করে এটা কঠিন এই কারণে ফজরতটা বেশি এই কথাটা বুঝতেছ মানে যখন দিনের সবগুলো কাজ সমান যে কেউ একটা শাখাতে গ্রহণ করতে একটা শাখাতে ঢুকে কাজ করতে পারে ওই সুরোতেও কেউ যদি জেহাদের শাখাতে কাজ করে তাহলে তার মর্যাদাটা বেশি আর যদি এই জেহাদ করাটা ফর্চে আইন হয়ে যায় তাহলে তো ফর্চে আইন হয়ে গেলে সেটা নামাজের মতো হয়ে যায় তখন তো আর কোনো এই তাফ্রিক থাকে আর ভাগাভাগি থাকে না তখন তো সবাইকেই নামাজ করতে হয় সবাইকে জেহাদে যেতে হয় তখন কেউ যদি জেহাদে না যায় বসে থাকে অন্যান্য কাজ করে তাহলে তো সে অন্যান্য কাজের দ্বারা হয়তো অনেক মর্যাদা পাবে কিন্তু যেহেতু একটা ফর্জে আইন তরফ করছে এটার কারণে যেহেতু দেখো দুইটা জিন্স জিন্স এ কাহেদের মর্যাদা জিন্স এ মুজাহিদের তাই না জিন্স এ চেয়ে জিন্স মুজাহিদের মর্যাদা বেশি এখন যারা কাহেদ তাদের মধ্যে কেউ যদি অনেক বড় কাজ করে তাহলেও সে যেহেতু নিচে আবার সামনে যেটা বলা হয়েছে অনেক অনেক নিচে তাহলে এখন মধ্যে কেউ যদি অনেক কাজ করে ক্যাফায়ের সুরতে বলতেছে ক্যাফায়ের সুরতে যেখানে সবগুলো শাখাতেই অবকাশ আছে ঢুকে ঢুকে যাওয়া সেখানে কায়ের মধ্যে কেউ যদি দিনের অনেক কাজ করে অনেক ফায়দা হয়েছে তাহলে তিনি যেহেতু সেখানে মুজাহিদের ফর্যাদা বলা হয়েছে শুধু জেহাদের কারণে তার মানে সেখানে একটা লোক যদি শুধু মুজাহিদ তার আলাদা কোনো ফজিরত নেই তাহলেও তার লেভেলটাই উপরে এটা বিষয়টা সহজে বোঝার জন্য এইভাবে বুঝো যেমন ধরো এই প্রাথমিক বিদ্যালয়ের একজন হেডমাস্টার আর বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষক প্রাথমিক স্কুলের একজন হেডমাস্টারের মর্যাদা অনেক বেশি তো অনেক বেশি যে এটা হল ওনার অধীনস্থ অন্যান্য শিক্ষকদের তুলনায় অনেক মর্যাদা বেশি কিন্তু বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষকের মর্যাদা লেভেল হিসেবে অনেক উপরে যদিও তিনি ওখানে অনেক নিচে অন্যান্য অনেক শিক্ষকদের তুলনায় উনি হয়তো অনেক নিচে হবে সাধারণ শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাধারণ হলো তিনি বিশ্ববিদ্যালয়ের টিচার আর ওদিকে তিনি হেডমাস্টার হলো তিনি প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার এটা হলো যদি ক্যাফায়া হয় মানে যে কেউ যে কোনো কাজ করতে পারে সেখানেও যদি নিজের জন্য একটা লোক যদি নিজের জন্য যেহাদেরই কাজটাকে বেছে নেয় তাহলে তার মর্যাদা অন্য লোক থেকে অনেক বেশি হবে যদিও তার মধ্যে আলাদা কোনো হুজিলত নেই সে আলেম না হাফেজ না কিচ্ছু না সাধারণ একটা মানুষ কিন্তু সেজাহিদ হয়েছে আর একটা লোক কায়েদ হয়ে অনেক কাজ করছে তাহলে অন্যান্য অনেক কায়দদের তুলনায় মর্যাদা অনেক বেশি হবে কিন্তু সেটা ওই তিনি কায়েদের মধ্যে মর্যাদা বেশি পান এটা হলো যদি কেফায়া হয় সব সমান হয় কিন্তু যদি হয়ে আইন সেখানে ঝেহার থেকে বিরত থাকাটার কারণে যে গুনাহটা হবে এই গুনাহের কারণে কোনো মর্যাদাই না কোনো মর্যাদাই এবার দেখা তা কিসমূর একদম সংক্ষেপে এই কথাটা বলতেছি সকালের উপর ফর্জে আইন থাকে না এটা সেই অবস্থার কথা যখন সকালের উপর ফর্জে আইন থাকে না তখন এই কথাটা সেক্ষেত্রে যারা জেহাদে না গিয়ে ঘরে বসে থাকে पक्षाओ रही तब जेह जो, कर जो फर्जे आईन हो जाए अर्थात मुसलिम नेता जो सकल मुस्लिम के जेहदे जोगदान हुकुम दे तब जेह जो फर्जे आईन हो जाए अर्थात মুসলিমদের নেতা আমির যখন মুসলিমদের নেতা সকল মুসলিমকে জেহাদে দেয় কিংবা চড়াও হয় তখন ঘরে বসে থাকা হারাম হয়ে যায় এখানে জেহাদ ফর্জে আইন হওয়ার মাত্র দুইটা সুরোধ আছে। তোমরা প্রশ্ন ওখানে কিছু আছে অন্যান্য নেতা আছে একটা হলো যদি মুসলিমদের নেতা আমির মিনিম মুজাহিদদেরকে সব মোমেনকে নির্দেশ দেয় যেটা আরেকটা হলো যখন শত্রু বাহিনী মুসলিমদের উপর চড়াও হয় শত্রু বাহিনী এটা খারেজি শত্রু হলেও যে হুকুম দাখিলি শত্রু হলো একই তার মালিকানায় ঢুকতে চায় তাহলে যেমন হারাম যদি মুসলমানের মালিকানাধীন আসির খমর হয়ে যায় তাহলে কি এটা হারাম না কে বুঝতে পারো নাই খমর ইলত পাওয়া গেছে হারাম এটা যদি বাইরের থেকে আসে তাহলে যেমন আমার জন্য প্রত্যেকের সাথে আল্লাহ জান্নাতেরা করেছো তার মানে যারা যেহাদ করবে তারা যেমন জান্নাতে যাবে যারা করবে না তারাও জান্ যদি এটা কখন যদি জিহাদ ফর্জ কফা থাকে দেখতে দুসে মশগুল্লাহা করসেন কথা বলেন আল্লাহ তো দেখো মতন যারা জিহাদ ছাড়া দিনের কাজে ব্যস্ত जिहा क्या जब कुछ लोगों का जिहाद इस्लाम के दुश्मनों की मुदाफात के लिए काफी हो जब किस मुसलमान जिहादे अगर उनका जिहाद जिहाद काफी न रहे और उनको मजीद कमक की जरूरत हो तो किछु जिहाद ना हमलाफी तो, तो मुसलमानों पर जेहद फर्जे आईन हो जाता है मुसलमान रा आशपाशे যেখানে আসপাশ আইন আর দূসরে মুহুরের মুসলমানদের উপর মশরক হর মুসলমান ইয়ে যা তাহে উসমে শরিক হোক তাহলে মুসলমানদের উপরে যখন এই কাফেররা হামলা করে তখন কাফেরদের হামলা প্রতিহত করা এটা প্রথমে তাদের উপরে স্থানীয়দের উপরে ফরজ হয় তারা যদি না করে তাহলে তার পাশেদের উপরে তার তারা তার পাশেদের উপরে প্রতিহত করার অর্থটা কি মানে কাফেরদেরকে মুসলমানদের ভূখণ্ড থেকে সরায়ে দেওয়া এটা হলো প্রতিহত করা তো সরায় দেওয়ার আগ পর্যন্ত ফরজ থাকে ফরজে আইন থাকে যখন কি কাফেররা মুসলমানদের ভূখণ্ড থেকে সরে যাবে তখন কি আবার ফরজেকে হয়ে যাবে যখন মুসলমানরা কাফেররা মুসলমানদের কোন একটা ভূখণ্ড বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই এইভাবে প্রথমে কাছেদের উপরে এরপরে তারাও পারতেছে না বা অথবা তারাও করতেছে না দুইটা কথা আছে কিতাবে টাকা আসালু তারা অলসদা করে করতেছে না অথবা পারতেছে না তা আজ না আজিজ এরকম শব্দটা আসছে তাহলে আইনটা ততক্ষণ যতক্ষণ পর্যন্ত কাফেররা মুসলমানদের ভূখণ্ড থেকে বের হয়ে না যাবে পর্যন্ত কাফের থাকবে আইন আইনটা শুরু হবে কখন থেকে যখন কাফেররা কোন একটা মুসলমানদের ভূখণ্ডে ঢুকে যান কোন একটা ভূখণ্ড যেটা মুসলমানদের কিছুদিনের জন্য যেটা ছিল সেই ভূখণ্ড তে যখন কাফেররা ঢুকে যাবে ঢুকে গেলেই প্রথমে তাদের উপরে ফরস তাদেরকে তাড়াতাড়ি বের করে দেব আর কাফেররা বের হচ্ছে না তাহলে আশপাশের উপরে এভাবে আস্তে আস্তে চলতে থাকে যতদিন পর্যন্ত কাফেররা কোন একটা মুসলমানদের ভূখণ্ডের উপরে অবস্থান করে থাকবে তখন পর্যন্ত এভাবে এই ধীরে ধীরে ধীরে ধীরে দুনিয়া সব মুসলমানদের উপরে জেহাদ সবাইকে শরী হওয়া জরুরি যেমন নামাজের মধ্যে শরী হওয়া যাবে পরে আল্লাহ তালা বলতেছে যে এখানে তো জেহাদের কথা বলা হলো এরপর আল্লাহ হিজরতের কথা বলতে হবে আগে তর্কি হিজরতের ওয়াইদ যারা হিজরত করবে না তাদের উপর কি ওয়াইদ আসবে সেটা আসতেছেন যারা মুসলমান হয়েছিল কিন্তু হিজরত করেনি তাদের যাদেরকে ফেরেস তারা প্রাণ হরণ করে এমন এমন অবস্থায় যে তারা নিজেদের প্রতি জালিম যারা এমন যে তাদের প্রাণ হরণ করে ফেরেশ অবস্থা যে তারা নিজেদের প্রতিফেরদের রাষ্ট্র কাফেরদের ক্ষমতা কাফেরদের রাষ্ট্র দ্বারা উদ্দেশ্য হলো কাফেরদের রাষ্ট্র দ্বার উদ্দেশ্য কি কাফেরদের রাষ্ট্র দ্বারা উদ্দেশ্য ক্ষমতাসীনরা কাফের এটা তো আসলে কাফেরদের রাষ্ট্র তার উদ্দেশ্য হলো যেখানে ইসলামের কালিমা বুলন্দ না ইসলামের কালিমা বুলন্দ না তো ইসলামের কালিমা বুলন্দ না হলে স্বাভাবিকভাবে কুফুরের কালিমা বুলন্দ হবে তো কুফুরের কালিমা বুলন্ত যদিও ক্ষমতা যাদের তারা কাফের আসলি না দারুল হার্বের সঙ্গে এটা দারুল ইসলাম মানে হলো যেখানে ইসলামের কালিমা বুলন্দ দারুল ইসলাম দারুল না। দারুল ইসলাম হলো যেখানে ইসলামের কালিমা বুলন্দ দারুল ইসলামের কালিমা বুলন্দ না কালিমা বুলন্দ না কুফুরের কালিমা বুলন্দ না এই হতে পারে না যে একটাও বুলন্দ না আবারটা বুলন্দ এটাও তো হতে পারে না দারুল ইসলাম হলো ইসলাম গালেব আর দারুল কুফর হলো যেখানে ইসলাম গালেব না এভাবে বলো তাহলে এটা আর এই মহলই থাকবে না এখানে কথাটা বুঝছো তো এখানে আসলে ওই যেটা বলা হচ্ছে মক্কা মক্কা এমন ইসলাম তাহলে যে ওয়ারিদ টা আসে সেই ওয়াইদের সামনে সেও করবে দেখাটা ইনফাহা বিল মোকাম ইকমালকিল হিজরা এখানে জুলুম তারা উদ্দেশ্যে বিশেষ জুলুম অন্য কোন দিনের ব্যাপারে তোমরা কোন অবস্থায় ছিলে। দিনের ব্যাপারে তোমরা কোন অবস্থায় ছিলেন তারা ওজোর পেশ করে বলবে অজুহাত পেশ করে বলবে আল্লা প্রশস্ত ছিল না যে তোমরা আল্লাহর জমিনের অন্যত্র সফর হিজরত করে যেতে মিন আরদিল কুফরি ইলা বারদিন اخر অর্থ কুফা থেকে অন্য এলাকা সফর করে যেতে Kama fa'ila ghayrukum অন্যরা যেমন করেছে মানে কেউ করে নাই এমন তোমরাও করবে না কিছু মানুষ তো করছে তোমরা কেন করতে পারলেন না ক্বালা তাআলা fa ulai ka ma'wa hum jahannam তবে যারা অসহায় পুরুষ নারী কিংবা শিশু তবে অসহায় পুরুষ নারী বা শিশু না যারা হিজরত করার কোন উপায় অবলম্বন করতে পারে না যারা কোন উপায় পায় না সেই লতান যারা কোনো উপায় অবলম্বন করতে পারে না যাদের কোনো কৌ নাই হিজরত করার যে কোনো কারণে তাদের কোনো কুয়ত নাই হিজরত করার জন্য পয়সা তো লাগবে এটাও নাই তাদের এবং তারা কোনো অন্তর্ভুক্ত হবে এরা এমন যে এদের ব্যাপারে আশা করা যায় আল্লাহ মাফ করবেন দেখেন শব্দটা কি বলা হয়েছে তার মানে আজিমত হলো হিজরত আশা তো মানে নিশ্চিত তাই না এবার তারই আলাল হিজরা হিজরতের উপরে হিজরতের কথা হ্যাঁ হিজরত অবশ্যই সেখানে যাওয়া তখন তো তার উপরে যে আইন হয়ে যায় হিজরতটা তো তারপরে সবাই তার মনে কথা আসতে পারে যে হিজরত যে করবো এখানে তো আমার নিজের বাড়ি আছে গাড়ি আছে চাকরি বাকরি কত কিছু আছে হিজরত করলে কি অবস্থাটা হবে আল্লাখ দিচ্ছেন হিজরত করার সে বহু জায়গা পাবে মহাজার ওই মজিদ ফি থেকে মফর জরফ আসে মোরা গমন এটা আল্লাহ পক্ষ থেকে ওয়াদা কেউ যদি হিজরত টা করে ফি সাবি এই শর্তটা আছে হিজরত যদি যেটা অন্য জায়গায় এটা আসছে অন্য জায়গায় আসছে হিজরতের ফুজরত এরপরে বলতেছে যে কেউ হিজরত করলো আল্লাহর জন্য সে হিজরতে বের হয়েছে কিন্তু সে পথেই মারা গেছে তাহলে আল্লাহ এবং এরপর মৃত্যু তাকে পেয়ে বসবে যেমন এটা এক যেমন কিন্তু পথেই তার মৃত্যু এসে গেছে তাহলে আল্লাহ তার পুরস্কার অবধারিত আল্লাহ এই যে হজরত জুন্দুবনে দমরা দেখো এই হাসিয়াটা দেখো একটু হাসিয়ার মধ্যে সামান্য একটু সতেরো নম্বর হাসিয়া কথাটা শোনাই যে এখানে তো হলো জুনদোর কিন্তু অধিকাংশ মুখরা বলছেন তার নামটা হজরত হজরতের নামটা হলো দমরা তো রেবাই মধ্যে আসছে যখন পূর্বের আয়াতটা নাজিল হলো তর্কে হিজরতের ওয়াই। এই আয়াত যখন নাজুল হয়েছে তো রসুলসল্লাহ আয়াতগুলো লিখে ওই মক্কার মুসলমান যারা যারা বসে রেছে হিজরত করে না তাদের কাছে তো পাঠাই দেওয়ার পর এরপর উনি ওনার ছেলেদেরকে বললেন তিনি ছিলেন খুব বুড়ো শেখান কাবির বললেন মোতাবাদ জিহান এলআাল একদম বুড়ো হয়ে গেছেন তো তিনি রওনা হয়ে গেছেন আল্লাহর কথা তিনি বলছেন আল্লাহর কসম হবে একটা রাত্রি ম্যা যাপন করবো তো ওনাকে সারিয়ে উঠায়া রওনা করে দিছে পথে তার যখন গেছে তখন উনি মারা যাইতেছেন তোমার যখন যাইতেছেন তখন তিনি ডানহাত আল্লাহ দেখা উবাইহাত বলতেছে আল্লাহ এটা হলো আপনার জন্য আর এটা হলো আপনার রসুলের জন্য দুটাকেছেন আল্লাহ আমি আপনার হাতে ওই কথার উপর বায়াত নিচ্ছি যেই কথার উপর আপনার কাছে বলতেছেন যে ভাই ওনার মৃত্যুটা যদি মদিনায় হতো তাহলে আদরটা পূর্ণ হইতো হিজরতের আজরটা তখনই এত হয়ে গেছে যে হিজরতের আদর পূর্ণ হবে পথে মারা গেছে একজনের রওনা হয়েছে হিজরত হিজরত করতে কিন্তু পর পথেই তাকে ওই শত্রুটা ধরে ফেলছে মেরে ফেলছে এটা যদি নাকি খাস জেহাদের জন্য হিজরত করা তারপরে দারুল কুফর থেকে দারুল ইসলামের দিকে হিজরত করা তো এটা তো হলো ফর্দে আউ্বাল হিজরতের হিজরতের ফর্দে আউ্বাল হিজরতিল জেহাদ অথবা হিজরত ইলা দারুল ইসলাম দিনের অন্তর্ভুক্ত হবে